انو بوتا شمدان মুহাম্মদুন রাসুলুল্লাহ মুহাম্মদুন রাসুলুল্লাহ আরجو رضاকা আলাইকুম ওয়া আলা মলা নবীয়া বাদা আম্মা বাদু বিএসটিভি বাংলা सुप्रिय दर्शक श्रोता दूरे और काचे पृथिवीर जे सकल अवस्थान नियमित आयोजनभोग करा दूरदर्शन सामने बस आकल के आंतरिक सालाम और शुभेच्छा ज्ञापन करुप्रिय दर्शक श्रोता इस्लामी आकिदाई विषय आलोक अपन सामने अनेकगुलो पर्वभित्तिक आलोचना उपहार दी আমরা একটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটা হলো ইমান ইমানের আটটি শর্তসমূহ থেকে আপনাদের সামনে ইতিমধ্যেই পাঁচটি শর্ত আলোচিত হয়েছে আজকে ছয় নম্বর যে শর্তটি আমরা আলোচনা করতে যাচ্ছি তা হল এখলাস একাগ্রতা কতখানি মননশীলতা বা কতখানি আন্তরিকতা প্রদর্শিত হলে ইমানটা প্রগাঢ় হবে আমরা সে বিষয়টি আজকের আলোচনা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমাদের সামনে উপহার দেওয়ার জন্য যে সমস্ত প্রাগ্য আলেমে দিন আমাদের সম্প্রচার কেন্দ্রে এসেছেন আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দুল আল মাদানি এবং সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা ইমানের ষষ্ঠ এখলা বা একাগ্রতা এ বিষয়ে উপরে আলোচনায় আত্মনিয়োগ করি এবং প্রথমেই আমরা যাচ্ছি শাহ জামান সাহেবের কাছে যে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই ছয় নম্বর শর্তটি আপনি শুরু করুন শেখ আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও বাদ ইমানের ষষ্ঠ শর্ত ইমান তথা ক্যালেমার ষষ্ঠ শর্ত যে শর্ত মেনটেন করলে এই ক্যালেমা আমাদেরকে ইসলামে প্রবেশ করাবে এবং মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করার আল্লা তুবরকতলার কাছে মুসলিম হিসেবে গণ্য করতে সহায়তা করবে সেটা হলো এখলাস আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম এখলাসকে ক্যালেমার শর্ত যুক্ত করেছেন এই হলো সবচেয়ে বড়ো কথা রসুল্লা সাল আলহি আসাল্লাম এক সময় কালেমার ফজিলত বলেছেন লাই পড়লে জান্নাতে যাবে কিন্তু কোন পড়ার মাধ্যমে জান্নাতে যাবে এটাকে শর্তযুক্ত করে দিয়েছেন অন্য হাদিসের মাধ্যমে হাদিসে তো এখলাসকে কালেমার সাথে শর্তযুক্ত করা হয়েছে আল্লাহ তু বড় কতলাও বিভিন্ন আয়াতে এখলাসের কথা বলেছেন যেমন একটা আয়াত আমরা তেলাওয়াত করছি তাদেরকে শুধু এই আদেশ দেওয়া হয়েছিল আল্লাহর ইবাদত করবে তার জন্য সম্পূর্ণ বিমুক্ত ভাবে তারপরে বলছে ওয়াইকিমসালা সালাত কায়েম করবে জাকাত আদায় করবে আর এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন রসুল্লাহ একটি হাদিসের ভিতরে এখানে তো এখলাসের কথা বললেন রসুল্লাহ আবু বর্ণিত একটি হাদিসের ভিতরে বলছেন হাদিসটা এরকম আনাবি হুরায়কাল জিজ্ঞেস করলেন সবচেয়ে কোন ব্যক্তি আপনার সুপারিশ লাভে ধন্য হবে কেয়ামতের দিন আল্লাহ রসুল্লাহ আলহ্লাম এই জবাব দেওয়ার আগে এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন এরপর আল্লাহ জবাব দিলেন আস আদিফা রাহুলি তারপর আল্লাহ রসুল সালে আসালাম বলছেন যে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে অধিক ধন্য হবে যে ব্যক্তি লা পড়েছে এখলাসের সাথে অন্তরের একনিষ্ঠতার সাথে খলুসিয়াতের সাথে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে এখান থেকে এখলাসটা যে শর্তযুক্ত এটা রসুল সাল্লাহসাল্লামের হাদিসেই পাওয়া যাচ্ছে এই শব্দটিকে বিভিন্ন ভাবে উল্লেখ করেছে মুখলিস সুরাবাইন আয়ারটি আমরা তেল আওয়াজ শুনেছি একে ভাবে অন্যান্য সুরার মধ্যে আল্লাহ উদ্দিন আহমদুল্লাহ তারা যেন দিনকে একান্তই আল্লাহর জন্য করে এখলাস শব্দটির অর্থকে যদি আমরা শাব্দিক করতে দেখি দুধ কেনার সময় আমরা দেখি খাঁটি দুধ যেখানে কোনো পানি মিশ্রিত হবে না এখলাস শব্দটি ঠিক তেমনি ভাবেই ব্যবহারিত হয় আরবি ভাষায় যে দুধকে যেভাবে পানি কিংবা অন্যান্য কিছু থেকে থেকে মুক্ত রাখা হয় তেমনিভাবে ইমানটিকে একান্তই আল্লাহর জন্য রাখা সেখানে অন্য কিছুর মিশ্রণ থেকে সেটাকে দূরে রাখা সেটাই এখলাস এবং সারা পৃথিবীতে বা আমাদের দেশে আমরা দেখি যে সবাই ভেজাল মুক্ত থাকার চিন্তা করে তো ইমানের মধ্যে বোঝা যাচ্ছে এখলা যেহেতু শর্ত এটার অর্থ হলো ভেজাল মুক্ত ধরনের ভেজাল মুক্ত যে আমার জীবন আমার মৃত্যু আমার সালা আমার সকলে ইবাদত একান্তই নিবেদিত থাকবে আল্লাহরের জন্য সেখানে অন্য কাউকে দেখানো শুনানো অন্য কোন দেব দেবী কথা কল্পনা করা অন্য কোনো শক্তির কথা কল্পনা করা সেখানে কোনো ভাবেই মিশ্রণ থেকে সেটাকে মুক্ত রাখতে হবে এবং সেটাই আর পরিভাষায় সেই হয় এখলাস মানে একজন মানুষ আল্লাহর প্রতি সে নিজেকে নিবেদিত করবে এবং সেখানে কোনো সংমিশ্রণ থাকবে না তার বিশ্বাসের দিক থেকে অথবা তার কাজের দিক থেকে তখনই আল্লাহর জন্য হবে বিবেচিত হবে শুক্রিয়া জেজেক আল্লাহ অত্যন্ত সুন্দর বলছিলেন শেখ মুহমদুল আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যা মানুষের মূলত পরকাল নির্ভর করে এই কথার উপরে এর ওপরে বিশ্বাস একনিষ্ঠতা যেমন হবে পরকাল তেমন হবে আমরা এটাকে এভাবে বলে আসছি যে সরুতুল ইমান বা ইমানের শর্ত বা এভাবে বলছি যে সরুত সরু তো লাহ ইল্লাহ ইল্লা শর্ত আসলে আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে এই কথাটাও বলে দিতে চাচ্ছি যে শর্ত এমন একটা জিনিস যা মূল কাজের বাইরে থাকে তার মানে আপনাকে সলা ত আদায় করতে হলে অজু করতে হবে বা তায়াম করতে হবে আগে হলো আগেই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আপনার স্কুলে ভর্তি হতে চাচ্ছি কিন্তু আমাকে প্রতিদিন প্রথম ঘন্টায় অনুপস্থিত থাকার সুযোগ দিতে হবে এটা আপনার শর্ত একটা ছাত্র এসে এক স্কুলের হেডমাস্টার কে বলছে যে স্যার এই যে সুযোগ দিতে হবে তো যদি সুযোগ পাই তাহলে ভর্তি হবে আর যদি সুযোগ না পায় তাহলে ভর্তি হবে না তার মানে ওটাই হলো শর্ত শর্ত যদি না থাকে তাহলে আমরা জানি যে ওজুর শর্ত এতগুলি আপনার সলাদ বাতিল হওয়ার অত্যন্ত বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আপনি উপস্থাপন করেছেন কথাগুলো ধন্যবাদ আমরা বিরতির কাছাকাছি এসে গেছি সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এপর যে সামান্য সময়ের জন্য ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা labayk allahumma labayk labayk allahumma labayk labayka la sharika lak labayka la क् सलाते उदाहरण नदी मत जार घर निकटे नदी रही पांच बार उक्त नदी गोसल कर सही मुस्लिम प्रथम खंड सलाय हादिर संख्या एक हजार चारश एगारो आलोचित रुमुल आन सीरीज सुनते और देखते कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी दर्शक श्रोता बिरतिकालीन समय थार्ज अनेक धन्यवाद विषय सामने আবারও হাজির করলাম যে কথা আলোচনা হচ্ছিল সেটা হলো ইমানের ষষ্ঠ নম্বর যে শর্ত একলা একাগ্রতা একনিষ্ঠতা সেটা বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আমাদের শেখ আব্দুর রাজাকিন ইউসুফ বলছিলেন আমরা ওনার সম্পূরক কথাগুলো শুনেই আবারও সমানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছি যে আমরা দেখি যে ওজুর সত্ত আছে वगी एगुली, एगुली हम अजू भेंगे जाए सलातरों कित आगुल घटले सलाद बिल जाए जानी क्यों इमान किवगति नाई बुस्तक देखा जाए ना आसल रहस्य बज करा हलो ना अथच इमान विषयट प्रथम पेश कर इलापर्नते এরপরে আমরা পেশ করেছি বলতে হবে তারপরে আমরা বিশ্বস্ততার সাথে এর উপরে যথাযথ বিশ্বাস রেখে এটাকে বলতে হবে এরপরে আমরা পেশ করেছি আপনার কাবুল গ্রহণ কবুল মানে এটাকে আসলে মেনে নিচ এ একটা ভালোবাসা প্রদর্শন দেখিয়েই এটার স্বীকৃতি দিতে হবে আমার সর্বোচ্চ স্তরের ভালোবাসাকে আল্লাহ এবং তার রসুল আল্লাহ রাসুল এবং তার বিধানের কাছে से लाला इल्लाह बोलते हैं चिते एक खेले एखे जन अंतरे सूज संशय असहसा कि थे ये कथागुलीजे दलिल विहीनता नयक कथा अल्लाह तलाओं এখানে আসলে যে কালেমা বা ইমান ইসলামের শর্ত করে দেওয়া হয়েছে খালাস একনিষ্ঠতা যতক্ষণ পর্যন্ত আপনি কালেমার যে সংশ্লিষ্ট বিষয় কালেমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসুলের স্বীকৃতির কথা আছে। সাক্ষ্যদানের কথা আছে। তো এই আল্লাহ এবং আল্লাহর রসুলকে স্বীকৃতি বা সাক্ষ্যদান কিভাবে হবে এখলাস যেমন কালেমাকে খাঁটি খালেজ করবেন তার অর্থকে ঠিক এর সংশ্লিষ্ট যত এবাদত এবং আমল আসবে এগুলো প্রত্যেকটাতে এই এখলাস আল্লাহিয়াত যে রক্ষা করা একমাত্র যদি আপনি এগুলোকে তো আপনি এভাবে খাঁটি করতে পারবেন যে ওই কথাটাই বলছিলাম যে কথাটা আল্লাহ রাসুলি বলেছেন প্রতি জাহান নামের আগুন কে হারাম করে দেন যেই লোক ইল্লাল্লাহ পরে একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য জি করা লা আমরা একটি আয়াত থেকেও দেখি যেমন তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ধুলিস করে দেওয়া হবে ধুলো কোনো সেগুলো বালুর মত উঠতে থাকবে কারণ সেখানে শক্তি নেই শক্তি হলো এখলাস যে একান্ত আল্লাহর উদ্দেশ্যে করার যে শর্ত শর্ত নেই আর এই শক্তিটি না থাকার কারণে যেমন খড়কুটো যখন বাতাস আসে ঝড় আসে উড়িয়ে নিয়ে যায় কোন যত বেশি খড়কুটুক থাকুক না কেন তার তেমন শক্তি থাকে না তেমনিভাবে আমলের পরিমাণ যত বেশি হোক না কেন এখলাস যখন থাকবে না এখন তো আল্লাহরের জন্য যখন হবে না সেটাকে সেভাবে তাড়িয়ে নিয়ে যাবে এমনকি এখলাসটা হল আমলের রূপ প্রাণ এখলাস আর তহিদ একই একই অর্থে এই কথাটা রসুল সাল্লাই বলতে গিয়ে এখলাসের কথা বলতে গিয়ে বলেছেন যে কেউ যদি এখলাসের সাথে এটা বলে তো দুনিয়াতে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন যেমন রসুল সাল্লি বলে এই পর্যন্ত যখন ও বলে একবারে অন্তর্কে খালেস করে সাথে বলে আর সত্য সত্য ও যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন ওর তখন চাওয়ার শুধু একটা সুযোগ চলে এসেছে চাইলেই আল্লাহ তালা তাকে প্রদান করবেন চাওয়ার অপেক্ষা আছেন তাকে তত মহাব্বত করবেন এবং যা চাইবে এটাও আমরা বুঝতে পারলাম যে আমরা আজকে সমাজে অনেকেই বলি যে অনেক দোয়া করছি কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছি না কেন তাহলে এটাও প্রমাণিত হয় যে হয়তো আমাদের দোয়ার পিছনে যে এখ্লাস থাকা দরকার যে একনিষ্ঠতা একাগ্রতা এবং আন্তরিকতা বোধ থাকা দরকার সেখানে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে ত্রুটি আছে আর এই ত্রুটি থাকার কারণে আমরা অনেক লম্বা দোয়া করছি কিন্তু হয়তোবা সে দোয়ার কোনো ফলাফল আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না তো উল্লেখ করেছেন আল্লাহ যা চায় তাই দেবেশ্র যদি এখলাস সহ আল্লাহর কাছে দোয়া করে তাহ্লা সেই দোয়াটা শুনেন কাফের এ সম্পর্কে দলিল আছে দাউল্লাদিন তখনছে দোয়া করে দিনকে অর্থাৎ তিদ কে খাল করে তখন বিভিন্ন দেব দেবীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা সম্পূর্ণ কেটে ফেলে আর ওই অবস্থায় তখন তারা যায় এবং আল্লাহ হয়ে যায় কাছে যেহেতু এই সময়টা গাইল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করেছে তখন আল্লাহ রিলেটেড হয়ে গেছে আল্লাহ সংযুক্তি তার আল্লাহ তাদের দোয়া শুনেছেন এবং তাদেরকে আল্লাহ নিরাপদে পৌঁছে দিয়েছেন যখন লোকটি নৌকাতে আছে ঝড় উঠেছে সে নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে এখন বাঁচার পথ একমাত্র আল্লাহর কাছে আছে এখন বাঁচার পথ দুনিয়ার আর কোন মহাবুদ আর কেউ রক্ষা করতে পারবে ইতিহাস তিনি উদ্রেক করেছেন একটি ঘটনা বলেছেন যে ফেরাউন যখন নিজেকে প্রভু বলে দাবি করলো তখন মানুষ তার কাছে বৃষ্টি দেওয়ার জন্য আবেদন করলো অথচ তার সেই শক্তি সে নিজেও জানে সে দরজা ইত্যাদি বন্ধ করে নিজের কপালকে মাটিতে আল্লাহর কাছে সমর্পণ করে বললো যে হে রব আমি জানি তুমি আমার রব কিন্তু আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমি রব বৃষ্টি যদি না হয় আমি খুবই অপমানিত হব তুমি দয়া করে আমাদের জায়গাতে বৃষ্টি দাও তখন সেই ঘটনার প্রেক্ষাপটে বলা হলো যে তার একান্ত আল্লাহর উদ্দেশ্যে সে নিবেদন করার কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন তো যেটা শেখ বলেছিলেন আকরমুজ্জামান যে অমুসলিমও যদি একান্তই আল্লাহকে রব মনে করে আল্লাহরই কাছে চায় আলোচনার প্রেক্ষিতে যে যে কোনো মানুষ কোনো সময়ে যদি সেই একমাত্র আল্লাহ তার আকুলি বিকুলি আল্লাহর কাছে তুলে ধরে একেবারে সর্বান্ত করণে তাহলে আল্লাহ তাকে কালেমা স্বীকার করে নেওয়ার ব্যাপারে আসুন আমরা সর্বান্ত করণে শতভাগ একাগ্রতার সাথে আমরা যে কালেমা পড়েছি লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মাহবুদ নেই প্রকৃত এটাকে আমরা আমাদের হৃদয়ে বাস্তবায়ন করি আমাদের কর্মময় জীবনে বাস্তবায়ন করি তাহলে আল্লাহ সুবাহনাহ তালা আমাদেরও আবেদন নিবেদন নিশ্চয়ই শ্রবণ করবেন ইনশা আল্লাহ আজকের এই আলোচনা এখানেই পরিসমাপ্ত করছি সুবাহ আসসালামিক রিয়্লা র্লাহ লোহামদন রসুল্লাহ مدون رسول الله ارجو رضاك يا الله انت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 সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজ করার চেষ্টা করার প্রয়াসের লক্ষ্য সকাল নটায় বাংলাদেশে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 so if jesus christ peace be upon him bad for three days who control the world that we live in god died the freedom to unmask so there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong dr jakiret shangya alap kori prothi shonibar rachar shat time appuno shamprachar shakal shane not a bangla deshe peace tv bangla